উপলক্ষে বিশেষ লেকচার সিরিজ সিরিজটি পরিচিত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 আয়াত পঁচাত্তর এই আয়াতে ইব্রাহিম সালামের তিনটি গুণের কথা বলা হচ্ছে তিনি ছিলেন হালেম অর্থাৎ ধৈর্যশীল আওওয়াহ অর্থাৎ কোমল হৃদয়ের অধিকারী এবং মুনির অর্থাৎ বার বার আল্লাহর দিকে কিছু সব সবচাইতে বেশি আশা জাগা নিয়ে আয়াত বলে মনে করেন কোনো উল্লুন বহু অল অনি বু ই কুম আস্লি মূর হি কবলি আিয়া দ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 ইনাবার দ্বিতীয় স্তর হল মুক্তাকিদের ইনাবা ছেড়ে ভালো কাজ করা যে এখনও ইনাবার প্রথম স্তরে আছে কিন্তু দ্বিতীয় স্তরে পৌঁছাতে পায়নি সে মুসলিম হলেও আমরা তার জন্য জাহান নামের আশঙ্কা করি কেননা সে তার গুনের কারণে জাহান নামে যেতে পারে যদি না আল্লাহ তাকে ক্ষমা করে দেন ইনাবার এই স্তরের উল্লেখ পাওয়া যায় সুরাজ জুমারে বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরশ হো না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরাজ তুমার আয়াতি পালন এবং পরবর্তী আয়াতি হ তোমাদের কাছে আজাব আসার পূর্বে এরপর তোমরা সাহায্য প্রাপ্ত হবে না আজ তোমার আয় চুয়ান্ন ইনাবার তৃতীয় আর একটি স্তর আছে তৃতীয় স্তর থেকেই আমরা এই রমাদানে লক্ষ্য পরিণত করতে চাচ্ছি সেটা কি সেটা হল মুহসিনের ইনাবা এটাই হল ইনাবার সর্বোচ্চ স্তর দেহ এবং মন দিয়ে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে যাওয়া সব সময় সকল পরিস্থিতিতে কেবল আল্লাহর দিকে ফিরে যাওয়া এবং পরিপূর্ণভাবে আল্লাহর সকল আদেশ মেনে নেয়া এটাই হল সর্বোত্তম পর্যায়ের ইনাবা ইব্রাহিম আলাহ ইসলাম এভাবেই ইনাবা করেছিলেন তার ইনাবারের স্তর ছিল সর্বোচ্চ পর্যায়ের আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে ইব্রাহিম ছিল ধৈর্যশীল কমল হৃদয়ের অধিকারী এবং আল্লাহ অভিমুখী সুরাহুত আয়াত পঁচাত্তর শুধু ইব্রাহিম আলাইসালামই নন কোরআনে নবী সোহেব আলাহ ইসলামের ব্যাপারেও উল্লেখ করা হয়েছে সঈদিন সোহেব আলাহ ইসলাম বলেছেন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 কেননা সবচেয়ে উত্তম লোকগুলোকে এই শয়তান ভুল পথে নিয়ে যেতে চায় মানবজাতির নেতার দিকে তাকান সব ইমামদের ইমাম তবাকারীদের নেতা ইবাদতারীদের নেতা রসুল্লা আলিয়ালাম তিনি বলেন কসম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং প্রতিদিন সত্তর বারের বেশি তবা করি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 কাজেই মনকে নরম করতে আল্লাহর কাছে করুন। এটা একটা ব্যাধি আল্লাহ বলেন অতপর এই ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে তা পাথরের মতো অথবা তার চাইতেও কঠিন সুরাবাকারা আয়াত চুয়াত্তর গুণাহ করলে অন্তর কালো হয়ে যায় কাজেই তবাহ করুন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 আমি তবা করি তারপর আবার গুনহ করি আবার তবা করি এবর আবার গুনহ করি আমি হাল ছেড়ে দিয়েছি নিজেকে নিয়ে আমি হতাশ আপনি কি কোরআন পরেছেন জানেন আল্লাহ আপনাকে কি বলছেন আল্লাহ আপনাকে ডেকে বলছেন বলুন হে আমার বান্দা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আজ তোমার তিপ্পান্ন আল্লাহ এখানে এমনটি বলেননি যে হে মোমিন বান্দারা এবং তিনি এটিও বলেননি যে হে মানব জাতি যেভাবে তিনি কোরআনে অনেকবার বলেছেন এই এ আয়াকিদেরও বলছেন না মোহসিনদেরও বলছেন না আমলে অগ্রগামীদেরও বলছেন না এই আয়াতে তিনি তার গুনাহার বান্দাদের সম্বোধন করে বলছেন নিরাশ হয়েও না আসিম এম এর বলেন উমার বিন আবদুল আজিজ একবার বক্তৃতায় বলেন তোমরা যদি গুনাহ করে ফেলো তাহলে তবা করো যদি আবারও গুনাহে লিপ্ত হো তাহলে আবারও তবা করো এরপর আবারও গুনে পড়লে আবারও তবা করো হলো মানুষের গলায় ফাঁসের মতো গুনাহ মানুষকে ধ্বংস করে দেয় আর সবচেয়ে জঘন্য মাত্রায় ধ্বংস হল গুনাহ করে তবা না করা এবং গুনাহের উপর অবিচল থাকা সুনানাতির মিজির এক সহিদিশ এসেছে আল্লাহ বলেন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 क्षी सबकि मालिक कारण रहुला क्षम चाहर मेहम्मद्लम रईनडो मीडिया অথবা ফেসবুক পেজ www.facebook.com ডবল ডাট ফেসবুক ডাট কম স্ল্যা অথবা চ্যানেল